বাংলার প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আল কোরআন ঘনিষ্ঠ বিধিবিধানী চর্চিত হওয়া উচিত মানুষের কথা চর্চা না করে আল্লাহ এবং তার রাসুলের কথা যদি আমরা চর্চা করি কত উপকৃত হবো কোরআন আমাদেরকে একটি তারবি করছে আমাদের মনোজগত কে করছে দীক্ষা দিচ্ছে সুখের সময় তো তোমরা ভালো থাকবেই সুখ পেলে সম্পদ পেলে আনন্দ পেলে সফলতা পেলে তখন তো তোমরা সুখী কি করবা হতাশাগ্রস্ত হবা টেনশনে পড়ে যাবা খুব দুশ্চিন্তায় আরো বেশি জীবনকে কালিমাময় করে তুলবা না ওই সময় কি হবে মনোজগতে তখন একটি इनफरमेशन एक तरबिया विपद प्रसंगे नाजिल्ला जी इमान राखबे कल्बाह अल्लाह तरह हृदय के हिदायत करब কি করতে হবে বিপদের সময় হতাশাগ্রস্ত হওয়া না কঠিন এই বিপদের ভিতরে যে কত সুখ লুকি আছে এসব দুঃখের ভিতরে যে কত সুখ নিরানন্দের ভিতরে যে কত আনন্দ লুকি আছে এই বেদনার ভিতরে যে কত প্রাপ্তি লুকি আছে মানুষ যদি এটা জানতো মুমিন যদি এটা জানত হেসে ফেলতো বিপদ আসলে বা তেন রহমা নিয়ে আস মোনাফেকরা বুঝবে পিছনে মানে একটু পিছিয়ে গেলে নূর পাওয়া যাবে তারা পিছন দিকে ছুটবে নূরের আশায় তখন একটা গেট সেখানে ফেলে দেয়া হবে ওই গেটের ভেতরে রহমত আর বাইরে হলো আজাব ঠিক বিপদ সে বিপদের থাকে নয় আপনি একটি বিপদে পড়েছেন একটি অর্থনৈতিক লস আপনার হয়েছে বিরাট আপনার সন্তান মারা গেছে আপনার মাতা পিতা মরে গেছেন আপনি চাকরি হারিয়েছেন আপনি অন্য কোন বড় বিপদে পড়ে গেছেন কি করবেন দেখুন বিপদকে কোরআনিকভাবে গ্রহণ করা বিপদকে হালকা করে দেবে বিপদ আর বিপদে থাকবে না বিপদ সম্পদে পরিণত হয়ে যাবে আর বিপদকে কোরআনিকভাবে কোরআনের হেদায়ত অনুসারে যদি আপনি গ্রহণ না করেন আরো বেশি হতাশাগ্রস্ত আরো বেশি বেদনাগ্রস্ত হন তাহলে বিপদ তো বাড়িয়ে দিলেন লাভ হলো কি আপনি দুঃখ করলে কি বিপদ চলে যাবে চলে তো যাবে না তো দুঃখ তো আরেকটা বিপদ হতাশাগ্রস্ত হওয়া আরেকটা বিপদ মনকে কালিমাময় করা বিপদের উপর আরেকটা বিপদ বিপদ কি বাড়ানো উচিত না কমানো উচিত করেছেন আলবানি বলেছেন সহি যে সবচেয়ে বড় বিপদ এসেছে নবীগণের উপরে সোম্বালসালু ফালামসাল নবীদের পরে যে যত বেশি ইমানদার তার উপরে তত বেশি বিপদ যে যত বড় ইমানদার তার বিপদটা তত বড় বিপদ তো আসবেই আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। বেসাই ইন মিনাল কিছু ভয় দিয়ে বল জোর দুর্ভিক্ষ দিয়ে ক্ষুদা দিয়ে অনকসিমিবর জানের নোকসান সম্পদের নোকসান ফল মূলের নোকসান দিয়ে পরীক্ষা করবো এই পরীক্ষার মুখে ফিরে যাবো তো আল্লাহর জন্য তো আমরা আমাদের বিপদ হলো আল্লাহর জন্য আমাদের সম্পদ হলো আল্লাহর জন্য আমরা বিপদগ্রস্ত হলো সে আল্লাহর কাছে চলে যাবো আর সম্পদগ্রস্ত সম্পদ প্রাপ্ত হলেও আল্লাহর কাছে তো যেতে হবে আমরা তো আল্লাহ দিকে যাওয়ার পথে এগুলো কতগুলো ঘটনা দুর্ঘটনা ঘটনা দুর্ঘটনা যাচ্ছি তো আল্লাহ দিকে আমরা সবাই চলে যাচ্ছি আল্লাহ দিকে পথে কত কিছু হতে পারে এগুলোকে সামল করে গ্রহণ করে নিতে হবে নাসির নাসুদ্দিন আলবানি তার সিলসিলা সাহিয়ার মধ্যে একটি হাদিস ভয়না করেছেন ফালা একজন ব্যক্তি আল্লাহর কাছে তার একটা বিনাট মর্যাদা স্থির করা আছে যে আল্লাহ তাকে সেই মর্যাদায় পৌঁছাবেন সে সেটা পাবে জান্নাতের অনেক উঁচু মর্যাদা সে লাভ করবে ফালাইয়াবুল আমার কিন্তু সে তার আমল দিয়ে ওই মর্যাদা পর্যন্ত পৌঁছতে পারছে না তার সেই ক্ষমতা হচ্ছে না ফালাইজা তখন সে পছন্দ করে না এমন সব ঘটনা দিয়ে দুর্ঘটনা দিয়ে বিপদ দুঃখ বেদনা দিয়ে আল্লাহ তাকে পরীক্ষার পর পরীক্ষা করতে থাকেন হ্যাগা হুয়া ওই যে বিপদ দুঃখ বেদনা এগুলোর একটা সব আছে বীরকে মহাবীর বানায় মুমিনকে মহান মুমিন বানায় দুঃখ বেদনায় মুরব্বি এত মানুষের মুরব্বী তারি আল্লাহ তারা দুঃখ বেদনা দিয়ে করতে করতে দুঃখ বেদনার সব দুঃখ বেদনার মাধ্যমে তার ইমানকে মজবুত করে তার আমলকে করে দিয়ে এত সব যোগ্য তার মিশ্রণ ঘটিয়ে তার ওই কাঙ্ক্ষিত উচ্চ মর্যাদা তাকে পৌঁছে দেন যেখানে সে এই বিপদ না হলে সে পৌঁছতে পারত না তার ইমানের সেই উন্নতি হতো না এই বিপদের দুঃখের স্বয়াব অসুখের স্বয়াব সে না পেলে ওখানে যেতে পারতো না আল্লাহ তো বলেছেন অবশ্য আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্টের মধ্যে একজন কবি বলেছেন তোমাকে আল্লাহ সৃষ্টি করেছেন বিপদ মুসিবতের মধ্যে ফিতিফী আসতে মুসিবত জীবন যাপন করতে মুসিবত খেতে মুসিবত খাওয়ার সময় কত বিপদ চিপেতে গিয়ে ঘরমাক্ত হয়ে যেতে হয় আর এক লোক যদি গলায় ফেসে যায় তাহলে হয় হাসপাতাল না হলে কবর খাওয়া কি কম বিপদ এরপরে খেলেন কিছুক্ষণ পরে বাথরুমে টয়লেটে দৌড় দিতে হবে কয়েক মিনিটের নিয়ামত ভোগ এরপরে আবার সাজা এটাই তো জীবন এখন এই বিপদ সংকুল হায়াত ঘরে দেখা গেলে অশান্তি আছে সমাজে গেলে সেখানে অশান্তি আছে যেখানে সার্ভিস করছে চাকরি করছি অফিস সেখানে গেলে অশান্তি বিদ্যালয়ে অশান্তি বাজারে গেলে অশান্তি চতুর্দিকে একটা অশান্তির ভাগ লেগে আছে এই অশান্তিগুলোকে কিভাবে নেব এভাবে নেব যে এটা আমার আল্লাহর পক্ষ থেকে আছে এটা আমার তালিম আমার তর্বত এই ইমান যদি আমরা আনি অভাই কলবা। যে আল্লাহর প্রতি মান পোষণ করবে বিপদের মুহূর্তে আল্লাহ তার অন্তরকে সময় সে আল্লাহ আল্লাহ রাখো তোমার কাছে নিরাপত্তা চাই কিন্তু তারপরেও তো জেলখানায় যেহেতু আছি শ্রম শিবিরে আছি শ্রম কিছু আসবে কষ্ট কিছু আসবে ধৈর্য দিও। আমা ও সবরে নবী সাল্লা সাল্লাম বলেছেন সহিদ কোন মানুষকে সবর প্রশস্তীতে দেওয়া হয়নি এই মূল নীতিটি হিসাবে আজ মুমিন মুমিনের জন্য বড় বিস্ময় হয় ইন্না আমরা হুকুল্লাহ খাই তার জীবনের সবকিছুই তার জন্য ভালো আল মুমিন আর সুযোগ শুধু মুমিনের জন্যই আর কারোর জন্য নয় প্রিয় ভাই বোনেরা একটু পরে আদিসটা নিয়ে আবার আসবো সময় হয়েছে একটি বিরতির বিরতি শেষ হওয়া আমরা সকলেই অপেক্ষায় থাকছি কুসংস্কার কিভাবে আমাদের আখিদার মধ্যে ঢুকেছে এটা একটি অপসংস্কৃতি অপবিশ্বাস ইসলামী পথ প্রদর্শন না থাকার কারণ কুসংস্কার গুলো এইভাবে চলে আসে আসলে সম্ভব না রহমান মাদানী মু কাজী মোহাম্মদ ইব্রাহিম আক্রমুজ্জামান বিন আব্দ সালাম শেখ শাহিদুল্লাহ খান মাদানী হারুন হোসেনের উপস্থাপনায় दे दे आप होते पारे, देखे बीर अनुष्ठान जलसाएल कल रे नुन सम्प्रचार सकाल आठ टेलिंग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 সাহস করুন বিরতি শাস হলো আবার ফিরে এলাম কি নিয়ে ফিরে এলাম বিমান থাকে আমি আল্লাহকে বিশ্বাস করি আর আল্লাহ আমার জীবনটি দিয়েছেন এরকম এখানে আমি পুরো সুখ পাব না যেহেতু আমি পিতামাতার ভুলের কারণে জেলখানায় আবদ্ধ হয়েছি জেলের জীবন কি সুখের এটা কি শ্বশুর বাড়ি শ্বশুরবাড়ির সুখ এখানে পাওয়া যাবে না এটা জেলখানা এখানে কিছু কষ্ট পেতেই হবে সে সময় মনকে বেঁধে নিতে হবে আল্লাহর প্রতি ইমান যদি থাকে যে বরালাম আন্না মা ইউ সি বুক লামক তুমি জানো যেটা আল্লাহর পক্ষ থেকে আসবে এটা তোমাকে ভুল করে আরেকজনের কাছে চলে যাবে না আক্তা আর যেটা তোমার কাছে আসবে না আল্লাহর পক্ষ থেকে বিপদ আসবে না এটা আসবে আসবে। না তোমার কাছে। আসে আল্লাহর কাছ থেকে যে কোনো বিপদে নিজেকে শান্ত রাখার সুখী রাখার উপায় হলো তাক দীর্ঘ সামনে আনা আল্লাহর পক্ষ থেকে হয়েছে কি জীবন একজন মমিনের কি সুন্দর জীবন কি সুখের জীবন কি আনন্দের জীবন আগুনের ভিতরেও সুখে আল্লাহ আমাকে আগুন দিয়েছেন নিশ্চয় আমার কোন ভালো আছেন আমি মুমিন বান্দা আল্লাহ তো ভালোই চাইবেন। একজন ডাক্তার যখন রুগীকে তার পেট কেটে ফেললো অপারেশন করলো তার টিউমার বের করলো তার রক্ত ঝরালো তাকে কেটে সারা জীবনের তরে একটা অসুস্থ করে ফেললো তারপরও ডাক্তারকে বিশ হাজার টাকা দেয় আচ্ছা বলেন তো ডাক্তার ছুরি মারলো পেট কাটলো তারপর রক্ত ঝরালো এত কষ্ট দিল তারপর আবার তিরিশ টাকাও দিলাম কেন কারণ এই ডাক্তারিটা এই ছুরি মারাটা আমার জীবন রক্ষার জন্য হয়েছে আল্লাহ যে ডাক্তারি করেন একটি এসেছে যদি তারা গুণা করে ফা যদি করো তাহলে আমি তোমাদের ডাক্তারি করব। সার্জারি চালিয়ে দেব। মানুষ তো হাসপাতালে ভর্তি হয় অপারেশন করার নিয়তে কারণ এটা প্রয়োজন হয়ে গেছে আমার ভিতরে যদি আমার ইমানি দুর্বলতা ক্যান্সার ইমানি টিউমার যদি হয় চরিত্রের টিউমার হয় আমার আমলে টিউমার হয়ে গেছে এখন আমি না চাইলেও আল্লাহ যদি অপারেশনটা করিয়ে দেন বিনা পয়সা বলুন তো রাগের কিছু আছে আল্লাহ তো ডাক্তারই করেছে দেখুন এই যে হাদিস এটি নম্বর হাদিস আলবানি বলেছেন হাদিস এখানে নবীজি বলছেন যে মুমিনের জন্য আমার আশ্চর্য হয় তার জন্য অকল্যাণের কিছু নেই লস মুক্ত লাইফ আপনি মুমিন হয়েছেন কোনো লস নেই বিপদেও লাভ লাভ সুখের সময় শবর করবেন লাভজনক ব্যবসা হয়ে গেল বিপদের সময় সবর করলেন আরেক লাভজনক ব্যবসা হয়ে গেল এত ফেসিলিটি এত সুযোগ ছাড়া আর কারোর জন্য সুখ পেলে সুক্রিয়া করবে আল্লাহ তো বলেছেন সুরা ইব্রাহিমের সাত নম্বর আয়াত ইনসা কর তুমলা করবা অবশ্যই আমি বাড়িয়ে দেবো আবহাওয়া বিপদ যদি পড়ে তাহলে সে সবর করে কি করে সবর করে সবর মানি বিপদ আসুক আল্লাহর পক্ষ থেকে এসেছে আমি হতাশাগ্রস্ত হব না বুঝে না কামিও আসু বাহানা নেহি তা জীবনের কোনো ব্যর্থতাতেই আমার চোখের ফানি আসে না কেন আমি জানি আল্লাহর পক্ষ থেকে এসেছে হ্যাঁ চোখের ফানি ফেলবো আল্লাহর কাছে গুনার কারণে ফেলবো কিন্তু বিপদে পড়ে আমার এটা আসে না ওই নবত দর্রা ও সাবর অত্যন্ত ধৈর্যশীল সব্বার বিপদে সাবরকারী সরিয়া পালন করতে কষ্ট হচ্ছে তখন সাবরকারী তারপর কোন আকর্ষণীয় একটা হারাম সামনে এসেছে মন ছায় যে এটা করবো মনকে রুখে দিলাম বেঁধে ফেললাম না যেতে পারবি না ওটা হারাম ওটা করব না এটা আমার সংস্কৃতি আমার একটা সভ্যতা আছে একটা সংস্কৃতি আছে আমি যা করি না আমি কোনো নাজগান দেখি না আমি একটি উন্নত উ মানুষ এসব নোংরামো পাপা ছাড় আমি দেখি না আমার ঘরে তো হালাল স্ত্রী আছে নাজ দেখতে চাইলে আমার স্ত্রি নাজ দেখবো আমি স্ত্রীরকে নাচাবো প্রয়োজনে নবী সাল্লা রাম তার স্ত্রী আয়সার সাথে দৌড়েছেন না সহ হাদিস সয় বোখারিতে এসে একবার নবীজি দৌড়েন তিনি ফার্স্ট হয়েছেন আরেকবার আয়েশা দৌড়েন আয়েশা ফার্স্ট হয়েছেন আমার যদি কোনো মেয়ের নাচ দেখতেই হয় আমার স্ত্রী আছে তার নাচ দেখব রূপ দেখতে হয় তার রূপ দেখব সৌন্দর্য দেখতে হয় তাকে উন্নত শাড়ি পরিয়ে তাকে আমি নায়িকা বানিয়ে তাকে আমি দেখব। প্রতিটি দৃষ্টিতে আমি সোয়াব পাব তাকে কিছু খোয়াবো সেখানে পাব। সেটা আমার রুচি আমার সংস্কৃতি আমার সভ্যতা নোংরামো আমার সভ্যতা হতে পারে না নোংরাম তার্বিওত দিন কোরআন হলো মনের তার্বিওতের ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় কোরআনার একটি মূল নীতি দিয়ে এভাবেই নিজের হৃদয়কে তার্বিয়ত করতে হবে গড়তে হবে দীক্ষা দিতে হবে এই যে এত সুন্দর একটি মূল নীতি আমি এপনে আবদুল্লা বলছেন আল্লাহ অনেক সময় সময় আল্লাহ জোর করে বিপদ দেন করে ওষুধ খাওয়ায় খাইতে চায় না জোর করে খাওয়ায় কারণ এই খাওয়ার মধ্যে তার লাভ আছে জীবন আছে শিশুকে জোর করে দাওয়া পান করাতে হয় ওষুধ খাওয়াতে হয় শিশু কাঁদছে চিৎকার করে মা খুশি মা জানে তার এই কষ্টের মধ্যে তার মুক্তি আছে প্রাপ্তি আছে আল্লাহ তার আল্লাহর প্রতি যার ইমান থাকে বিপদের মুহূর্তে আল্লাহ তার অন্তরকে ইয়াকিনের দিকে হেদায়ত করে দিবেন সে দৃঢ় বিশ্বাসী হবে যে আমার আল্লাহ দিয়েছেন আমার এখানে হারাবার কিছু নেই এর মধ্যে কোন ভালো আছে যখন জানবে যেটা আসবে আল্লাহ এখন ইতি আছে এটা তো আসবে আসুক আমি রেডি অমু আক্তলে ভা আর যেটা আসবে না সেটা কখনো আসবে না আলকাম উপহার হাদিসটি এসেছে সহি যে আল্লাহর এই বান মুমিন বন্দারা এমন আছে অনেকেই বিপদ ফেলে সেরকম খুশি হয় তোমরা সম্পদ ফেলে যেরকম খুশি হ এক লাখ ডলার ফেলে তুমি যা খুশি হবে তিনি একটা বিপদ পেয়েছে খুশি আলহামদুলিল্লাহ কারণ উনি বিপদের ভিতরে কি আছে জানে বিপদের ভিতরের সম্পদটি যদি মানুষ দেখত তাহলে মানুষ বিপদ আসলে হাসত মা জীবন পাত করে একটি সন্তান পৃথিবীতে আনে সন্তানের চেহারা দিকে তাকালে এতক্ষণের মরণ ঘাতি বিপদ মা ভুলে মুখে হাসি উঠে আবু উসমানি বলেছেন আল্লাহ তাকে নবীর বিশেষ করে মোহাম্মদ সাল্লি সাল্লামে যে জীবন ধারাল স্টাইল বিপদে সম্পদে জীবন সুখে দুঃখে জীবন তিনি বলতেন যে আল্লাহ একদিন ক্ষুধাক্ত থাকব সেদিন আসবের ক্ষুধার উপরে সবর করব আর একদিন খাবো ফাঁসকুর সেদিন আমি শুক্রিয়া আদায় করব। এভাবে তার জীবন অতিবাহিত তিনি করেছেন এভাবে নিজের আল্লাহ আত্মসমর্পণ করার তারবিয়ত প্রত্যেক মমিনকে দিতে হবে এটি একটি আধ্যাত্মিক বিধান তারবতী বিধান নিজের মনকে তারবিয়ত করতে হবে মুমিনের জীবনে হতাশাগ্রস্ত হওয়ার কোনো কিছুই নেই যেহেতু একটু আগেও বলেছি যেটা ইমাম তিরমিজিজ হাব্বান এবং তিরমিজিটাকে সহি তারা সহি ধর্ম যত বেশি কারো দিনের মধ্যে যদি মজবুতি থাকে আল্লাহ তাকে পরীক্ষা করেন পরীক্ষা সবার কপালে আসে না বিপদের পরীক্ষা সবার ভাগ্যে আসে না এটা আল্লাহ দেন আমরা কোনো কর্মচারী কোনো শক্ত মজবুত কাজের জন্য কোন ব্যক্তিকে নিয়োগ করতে গেলে শক্তিশালী একজনকে নিয়োগ করি যে এই বোঝাটা বহন করতে পারবে আসলে বিপদের বোঝা বহন ছাড়া দাওয়াতি কাজ করা যায় না এই যারা বিপদের বোঝা বহন করার ক্ষমতা রাখেন তাদেরকে দিয়েই আল্লাহ তালা দিনের এত বড় বোজার কাজটি তিনি গ্রহণ করান এই জন্য সুরাল বাঁকরার একশো পঞ্চান্ন থেকে একশো ছাপ্পান্ন নম্বর আয়ারটি যেটা একটু আগে পড়েছিলাম ওলানাবলু অন্য কুম্বেশাই ইমিন আল খোফিবল জোট সিবত আসলে তারা বলে আমরা তো আল্লাহর জন্যে আল্লাহর কাছে ফিরে যাবো সমগ্র কোরআন ঘটনা কেন শোনানো হয়েছে কষ্টের ইতিহাস লুত আলহামের কষ্টের ইতিহাস মুসালাই এর কষ্টের ইতিহাস এসব আমের এই কষ্টময় জীবনের ইতিহাস গুলো তোমাকে শুনেছি মানুষ এগুলো দিয়ে তোমার হৃদয়কে মজবুত করছি এই পথের উপরে যে এটি কষ্টের পথ এ কষ্টের পথ আমার কারণে তোমাদের মতো শক্তিশালী সেইদিনা মোহাম্মদ সাল্লাহ তিনি বলেছেন আমার মতো কষ্ট পৃথিবীতে কেউ করেনি উজিতি আহাদ আল্লাহর জন্য আমাকে এমন কষ্ট দেয়া হয়েছে এমন কষ্ট আর কাউকে দেয়া হয়নি এমন কষ্ট কেউ করেনি আমি একাই এত সব কষ্ট করেছি তো তিনি কি হতাশাব্যক্ত করেছেন হতাশাব্যক্ত করেননি তিনি সবর করেছেন প্রিয় ভাই বোনেরা এই সকল বিপদে এভাবেই আমাদেরকে সবর করতে হবে অতীতে কি হারিয়ে ফেলেছি সেজন্য আফসোসের কোনো বিষয় নেই সেটি হারানোর মধ্যেই হয়তো আমার কল্যাণ আছে যেটি শাহিব মুসলিমের হাদিস থেকে আমরা প্রমাণ পেলাম আজাম আল্লাহ আমরুল মোহমিন মোহামিনের জন্য বিস্ময় যে তার জীবনের হারানোর মধ্যেও প্রাপ্তি আছে আর প্রাপ্তির মধ্যে তো প্রাপ্তি আছেই তার লসের কোনো সুযোগ নেই প্রিয় ভাই বোনেরা মোহন আল্লাহ প্রিয় বন্ধাদেরকে পরীক্ষা করেন মাইরিদুল্লাহ খাইন ইউসুফ মিন হো সাহেব খারিতে একটি আদিস রয়েছে আল্লাহ যার ভালো ছান জি মোমিনের ভালো ছান যাকে আল্লাহ মোহাব্বত করেন ইউসুফ মিন আল্লাহ তাকে কিছু বিপদ দেন মুসিবতে ফেলেন আসুন না তাহলে বিপদ আসলে আপনি বিপদে যা ক্ষতি হবে বিপদে যদি বিশ লক্ষ টাকার ক্ষতি হয় ইমানহীনতার কারণে টেনশনে হতাশায় আর চল্লিশ লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হবে অতএব ইমান দিয়ে বিপদকে গ্রহণ করতে হবে مقابلة كرتابي الله تعالى من التوفيق دان قرون سبحانك الله ومحمدك أشهد أن لا إله إلا أنت استكبر وقعتو بإليك والسلام عليكم ورحمة الله وبركاته আপনার সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফআ ব্যাংক সাতচল্লিশ বার্মিংহ্যাম এক পাঁচ এক টাকা পাঠে আমাদের ইমেল করুন আল্লাহকে ভয় করো হালাল একমাত্র এই মানদারগণ তোমরা হেদায়তের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না জ্ঞানের মূল উৎস হচ্ছে তিনি পূর্ব ও পশ্চিমের মালিক